আবু মুসা আল আসরি রাজি আলাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন সকল নারীর উপর আয়সার মর্যাদা এমন যেমন সকল খাদ্যের উপর সারিদের মর্যাদা পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণাঙ্গতা অর্জন করেছেন কিন্তু নারীদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফিরাউনের স্ত্রী আছিয়া ব্যতীত কেউ পূর্ণাঙ্গতা অর্জন করতে পারেনি